সহি বোহারিতে বর্ণিত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তালা কয়েকটি প্রশ্ন করবেন যেই প্রশ্নগুলোর উত্তর বাধ্যতামূলক সবাইকেই দিতে হবে প্রথম প্রশ্ন আন অমিকাফি মা আফনাইতা তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছ যৌবন কাল সম্পর্কে ও ফিমা আবলাইতা তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো তুমি কি যৌবনের তারনায় উন্মাদ হয়ে গিয়েছিলে তুমি কি দুনিয়ার মহে আচ্ছন্ন হয়ে গিয়েছিলে তোমার চিন্তা চেতনা কি নষ্ট হয়ে গিয়েছিল তুমি কি আগ্রাসন চালাচ্ছিল মুসলিম নারী শিশুদের নির্বিচারে হত্যা করছিল আবু গরিব কারাগার থেকে তোমার বোন ফাতেমা চিৎকার করে তোমাকে ডাকছিল তোমার বোন আফিয়া সিদ্দিকি কাফিরদের হাতে নির্যাতিত হচ্ছিল কারাগারের উন্মতের এই কঠিন পরিস্থিতি দেখেও তুমি খেলতামাশায় ব্যস্ত ছিল সারাদিন গেম খেলে মুভি দেখে বন্ধুদের সাথে এখানে সেখানে আড্ডা দিয়ে তুমি তোমার যৌবনের মূল্যবান সময়গুলো গুলোকে নষ্ট করেছিলে হে যুবক কাল কিয়ামতের মাঠে তোমার প্রতিপালকের সামনে কি জবাব দিবে তোমার যৌবনের এই মূল্যবান সময়গুলো গুলো মোহাম্মদ সাল্লু আলহ্লামের উন্মতের খুব দরকার ছিল তোমাকে খুব দরকার ছিল কারণ সেখানে আল্লাহর দুঃশ্মনেরা নির্বিচারে বোম্বিং করে গণহারে তাদেরকে হত্যা করছিল আরাকানের মাজলুমানদের তোমাকে খুব দরকার ছিল তারা সেখানে তোমার সাহায্যের জন্য হাহাকার করছিল হে মুসলিম তরুণ তুমি প্রস্তুতি নিয়ে রাখো কাল ক্যামতের মাঠে অবশ্যই তোমাকে জবাব দিতে হবে যে তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছ তবে তুমি যদি তোমার এই যৌবন কালকে ইসলামের জন্য ব্যয় করতে তোমার রবের ইবাদতে ব্যয় করতে সাহায্য করার জন্য ব্যয় করতে তাহলে সেদিন তুমি বলতে পারতে হে আল্লাহ আমি তো আমার জোবন কালকে ইসলামের জন্য ব্যয় করেছি আমি তো আমার যৌবন কালকে তোমার ইবাদতে ব্যয় করেছি আমি তো আমার যৌবন কালকে মাজলুম সাহায্য করার জন্য ব্যয় করেছি ব্যক্তিদেরকে তৃতীয় প্রশ্ন করবেন, তুমি তোমার এই সম্পদকে কিভাবে উপার্জন করেছিলে তুমি কি মানুষের সাথে সুদের লেনদেন করেছিলে তুমি কি মানুষের সাথে ঘুষের লেনদেন করেছিলে তুমি কি জনগণকে ঠকিয়ে জনগণের টাকা আত্মসাত করে কোটিপতি হয়েছিলে ব্যবসায় ধোকা প্রায় সম্পদের রূপে হিসাব দিতে হবে শুধুমাত্র সম্পদ উপার্জনের হিসাব দিলেই চলবে না আল্লাহ আবারও জিজ্ঞাসা করবেন তুমি তোমার সম্পদকে কোন কাজে ব্যয় করেছ আজকে তুমি তোমার সম্পদকে যেভাবে সেভাবে খরচ করছো তুমি তোমার সম্পদের অপচয় করছো কোটি কোটি টাকা বিয়ে বাড়ির লাইটিং ফুলসজ্জা আর আতশবাজির পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছ এখানে সেখানে টাকার অপচয় করছো টাকা পয়সার কোনো হিসাব নেই তুমি চিন্তা করছো আমার টাকা আমি খরচ করছি আবার কার কাছে হিসাব দিব মনে আল্লাহ তালার সামনে সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহ তালা তোমাকে জিজ্ঞাসা করবেন তুমি এখানে সেখানে টাকার অপচয় করেছিলে অথচ তোমার পাশের বাড়িতেই অভাবগ্রস্ত লোকেরা ছিল তুমি তাদের জন্য কি করেছিলে কি করেছ হাসপাতাল হাসপাতালগুলোতে গরিব অসহায় মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না ঔষধের টাকা ব্যবস্থা না হওয়ায় হাত পেতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিল ईदर मार्केटिंग रास्तार पथ शिशु गु पुर कपड़े ईद पालन करेपी अल्लाह बोलें আমি তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম তুমি চাইলে অপচয় না করে এ সকল দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতে তাদের অভাব মোচন করতে পারতে কিন্তু তুমি তুমি তাদের তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ পাশে আল্লাহ কাছে তোমার রূপে হিসাব দিতে হবে ও দুনিয়ার মানুষ আল্লাহ তালার সামনে এই হিসাবগুলো গুলো দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখো আল্লাহ আল্লাহতালার সামনে এই হিসাবগুলো গুলো দেওয়ার জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রাখো